পাঠ করো তোমার প্রতি পালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিতম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানিত না বস্তু তো মানুষ তো সীমা লঙ্ঘন করিয়েই থাকে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 মস্তকের সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরিয়া মিথ্যাচারী পাপিষ্টের কেশগুচ্ছ অতএব সে তার পাশ্ব চরদেরকে আহ্বান করু আমিও আহ্বান করিব জাহান নামের প্রহুরীদেরকে সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হও